الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اؤتوب الى الله توب الله عنا باذن الله এখন যে উদ্ভূত সমস্যাটা নিয়ে আলোচনা করা হচ্ছে এটা শোকাহের কারণে সর্বসম্মত অভিমত অনুযায়ী আত্ম সর্ব আপদাদা হয় ইমাম এবং তার রাই প্রজাদের মধ্যে খলিফা কি দিবে আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু খলিফা যেহেতু দুনিয়ার বুঝ তাদের নাই যোগ্যতা তাদের ছিল কিন্তু দুনিয়ার বুঝ এরপরে দুনিয়ার বুঝ অনুযায়ী আবাদ বন্দী করা দুনিয়ার সহ আবাদ করা এইটার ক্ষমতা সেরেস্তাদের ছিল না আল্লাহর হুকুম অনুযায়ী মানস অনুযায়ী পরিচালনা করা এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছে সেরেস্তাদের অতিরিক্ত গুমকে প্রত্যেকটা বনিয়াদম আল্লাহ খুলিকা এখন যেগুলি সামাজিক বিষয়গুলি প্রত্যেকে কি দিতে পারবেন আঞ্জন দিতে পারবেন এই জন্য করে একজনকে দায়িত্ব দেওয়াতে এই মশারা দেওয়ার দায়িত্বটা হকটা প্রত্যেকেরা তারা নিজের আমার সারা করে আর বেশ হল আসবে তাদের মধ্যে যারা মান্যবন এদেরকে দায়িত্ব তারা ধারণ করে কাউকে খলিফা বানিয়ে দেয় অনুযায়ী দুনিয়াটাকে পরিচালনা করবেন খলিফার দায়িত্ব বলেছেন কি ঢাল যার অধীনে থেকে যুদ্ধ করা যাবে এবং যার মাধ্যমে নিজেদেরকে রক্ষা করা যাবে ইমামের এই সৌকা এই তাম কি কার সর্বসম্মত ভাবে কি করেছেন শর্ত হিসাবে আরো করেছেন অপরিহার্য কি হওয়া এবং ঢাল যার মাধ্যমে আত্মরক্ষা করা যায় এবং শত্রুর বিরুদ্ধে কি করা যায় যুদ্ধ করা যায় নিজেদের মাল এই সবগুলোর সুরক্ষা হয় যার মাধ্যমে আর শত্রু মোকাবেলায় যুদ্ধ করা যায় যাকে নিয়ে যার সহায়তায় সে হলেন ইমাম এই সত্যটা যদি কোনো খলিফার মধ্যে পাওয়া না যায় তাহলে সে কি হবে না ইমাম হব না তিনি যদি কি ও হন নাম দেখেন রসুল কিন্তু নবী এবং খলিফাও রসুল তাদের তার শত্রুদের সাথে একটা চুক্তি করেছেন যে তোমাদের সাথে আমাদের এই কয়দিন কি হবে না যুদ্ধ হবে না এই সময় রসুল সাল্লিয়াল কে মানে হোক আর যে কারণে হোক শত্রু থেকে বাঁচিয়ে পারতেছে না এই জন্য আবু বাসির রজ্লাহ তালু হয়ে গেছে আর মুখারীর হাজি আবার খেয়াল করেন রসুলের কাছে থাকা বাদ দিয়ে তিনি আলাদা চলে গেছেন সেখানে গিয়ে যথারীতি তিনি কি করেছেন একটা গঠন করেছেন ভিন্ন গ্রুপ গঠন করেছেন যেই গ্রুপ রসুল যাদের সাথে চুক্তি করেছেন যুদ্ধে না করার সেই গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি কি রসুলের খেলাফতির অধীনে ছিলেন ছিলেন খলিফা থাকলেই যেই খলিফা আমাকে হেফাজত করতে পারবে না সেই খলিফার অধীন হওয়া ফরজ আর সেই খলিফার ওই অধীনতা না মানলে আমি জাহিলি মৃত্যু মরব হ্যাঁ এখানে দুই প্রকারে আলোচনা করেছেন এখানে এটা আমলায় আরেকটা ওলায়ক রাজনৈতিক ওলায়ন খিলাফতের ওয়ালায়ন সেটা হইল কোরঞ রায়ের মধ্যে আল্লাহ বলছেন আম কোন মুমিনদের যে একটা ইমানের যে ওলায়াত এটা নাই না রাজনৈতিক এই জন্যই দেখেন পরবর্তী অংশ নাই আরেক যদি তারা সাহায্য চায় যে মুমেন্টের উপর তোমার বলায়াত নাই হিজরত না করার কারণে সেই তার শত্রুর বিরুদ্ধে তোমার কাছে কি সাহায্য চাইতেছে তোমার সামর্থ্য থাকলে তাকে সাহায্য করা পর তার শত্রুর বিরুদ্ধে কোন সূত্রে করবো কিসের ভিত্তিতে করবো আমাদের হ্যাঁ হ্যাঁ এমন তোমার এমন সূত্রের বিরুদ্ধে যদি সেই মুসলমানে যুদ্ধ করে যেই শত্রুর সাথে তোমার কি হয়ে গেছে যুদ্ধ না করা আহাদ রক্ষা করা যার সাথে আমলায়ত রক্ষা করতে গিয়া তুমি চুক্তি সুন তোমার সাথে যে চুক্তি কাপের চুক্তি রে করতে পারবো না ভাঙতে পারবো না এখানে কাফের সাথে চুক্তি দে রক্ষা করতে হবে আর মুমেনের কি করা যাবে না সাহায্য করা যাবে না করলে না গুণাজার হবে না বরং আল্লাপ বলেই দিয়েছেন যে এই তুমি কি করতে না এই পরিস্থিতিতে সাহায্য করতে না এই সাহায্য বাদ কারণে সে কি হয়নি হয়নি এখানে কয়টা প্রমাণিত হয়ে গেলাকুমি ওয়ালায়াতের মধ্যে কোন ওয়ালায়াতটাকে নকি করা হইছে সিয়াসি ওয়ালায়াতকে কি করা হয়েছে নথি করা হয়েছে আর যার উপর তামকিং নাই কুদরত নাই তার উপর কিনাই সিয়াসি বালায়া নাই এখন যদি কেউ বলে যে তার উপর মানা যাকে আমি সুরক্ষা দিতে পারছি না পর যদি নয় মানে সে বাঘ না মানে কি বাঘি তাহলে এই যে আবু ফির রাজানোর অবস্থানটা কোন পর্যায়ে ছিল এই কথা অনুযায়ী যাদের উপর নাই, যাদের উপর তার যেখান থেকে না সে করতে পারতেছে না যেখানের প্রকাশ্যনাফরমানিগুলি সে কি করতে পারতেছে না দূর করতে পারতেছে না যেখানের মা আরুফ শক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারতেছে না সেই অঞ্চলের মুজাহিদদেরকে সেই অঞ্চলের জনগণকে নিজে ফলিফা দাবি করে বলতেছে যে সেই অঞ্চলের লোকগুলিও আমি যেহেতু এই জন্য সেই অঞ্চলের লোকগুলিও কি আমাকে যদি মানে তাহলে তারা দৌলাকে শরীর প্রতিষ্ঠা যেহেতু আমরা দৌলা নাম দিয়েছি এবং শরীরের প্রতিষ্ঠা করতেছি তাহলে তারা শরীরের প্রতিষ্ঠার বিরোধিতাকারী হয়ে গেল আমাকে না মানলে শরীর প্রতিষ্ঠা কি হয়ে গেল বিরোধিতাকারী হয়ে গেল নিজের অঞ্চলের মধ্যে না মেনে রসুলের শরীয়তের প্রতিহতকারী হয়ে গেছিলেন মা আলী রাজি আলাহ খেলাফত না মেনে মহাবিয়া না এইভাবে যেকোনো খলিফার বিরুদ্ধে যারা যুগে যুগে কি করেছে যুদ্ধ করেছে খলিফার জুল হোক যে কারণে হোক কথা বলা চলবে যে খলিফা যেহেতু শরীয়তের বিধানই প্রতিষ্ঠা করতেছিল সুতরাং তার বিরুদ্ধে যেই যুদ্ধ করতেছে সে সোভিয়েত করতে সে বিরুদ্ধে যুদ্ধ করতেছে এই যে একটা উসুল বানিয়ে নেওয়া হয়েছে এইটাই ছিল খারিজিদের উসুল যে কোন সুতায় মুসলমানদের কি বানায় ফেলা খাবার বানায় ফেলা রসুল সোল্লিসের উপর খারিজিদের কি ছিল একটা আপত্তি ছিল যে আপনি ইনস করছেন রসুল সোল্ল ইসলামের কাজ দেখেও তাদের কি মনে হয় নাই মনে হয় নাই আসলে তা তাদের কোনো কারো মানে ষড়যন্ত্রের শিকার হয়েছে বা কারো এজেন্ট এমন না কিছু মানুষের বুদ্ধি এমন তাদের এই পন কি বিজ্ঞানের উল্টা দেখে কিছু মানুষের মেজাজ আছে এমন যে সুজাটাকে উল্টা দেখে যুগে যুগে এই ধরনের লোকগুলি তে হয়েছিল এখনো বিশেষ করে পুরো উম্মত একটা সাজ ছিল মোল্লা উম্ম ছিল না মুক্তা ছিল যে সবাই তাকে হক মুজাহিদ হিসেবে কি করেছে মেনে আর উনার অধীনে ছিলেন এবং তারা নিয়ে নিয়ে অনুমতি পৃথিবীতে জেহাদি কার্যক্রম কি করেছে পরিচালনা করেছে। হ্যাঁ ওনারা রাজনৈতিক ভাবে পুরা পৃথিবীর কাশের দেরকে দেওয়ার জন্য ওনারা নিজেদের যতটুকু সম্ভব কাফেরদেরকে দেরকে ঘুমন্ত রেখে নিজেদের সুরক্ষার জন্য তারা কোনো ঘোষণা প্রকাশ করেন তারা এটা বলে না এই নিজেরা সরাসরি আমরা সারা পৃথিবীর সাথে সরাসরি এই ঘোষণা দেওয়া সারা পৃথিবীর সাথে সরাসরি এটা কিনা জরুরি না শত্রু করা সেই হিসাবে করা এটা জরুরি তো ঘোষণা সবখানে কিনা জরুরি যেমন রসল আলি সাল্লামার মধ্যে ইহুদিদের ব্যাপারে কোনো মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু হল ইহুদি না শত্রু প্রথম শত্রুকে এদের সাথে রস্ত যুদ্ধ না করার চুক্তি করেছে না সুরক্ষার জন্য রসান তাদের সাথে রাজনৈতিক চুক্তি করেন না চুক্তি জীবনে যে ঘটনা গুলো করতে হবে আর দুনিয়াও কারণ রাজনীতিটা এইটা হলো ইসলামী রাজনীতি দেয়ার সংগা যেটা প্রকাশিক বর্ণনা করেছেন সে আসা দুনিয়া বিয়ের মাধ্যমে দুনিয়াটাকে চালানো এটা ইসলামী রাজনীতি আর নৌ আমা আলহাম সাল্লা রাজনীতি করেছেন কানাত বনু ইসরা এরপরে এই উন্মতের মধ্যে হবে তার এই রাজনীতি সিদ্ধান্তগুলো নিয়েছেন সেইগুলিও কি দিন আর এই রাজনীতির এইটা কেয়ামত পর্যন্ত উন্মতে যদি গ্রহণ করে এই সফলগুলো গুলো পাবো রসুল সরাসরি সফর থেকে কেন এই রাজনীতি কি করতে হয় ভাগ করে কেন যে শত্রুগুলি এখন না করে এমন কিছু ভাগ দিয়েছেন মানে এই দুই দিন আগে ফেলা ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সারা পৃথিবীতে একবারকে সব মুজাহিদরা মুল্লোম বা আল ওনাদেরকে ওনাদের বা ওনাদের পরিকল্পনা ওনাদের নকশা শখ তারা প্রতিষ্ঠা করতেছে আল্লাহর বিধানকে তারা কি করতেছে উপেক্ষা করতেছে আল্লাহর বিধানকে উপেক্ষা করে অন বিধানকে তারা প্রতিষ্ঠা করতেছে মুসলমানদের উপর জলুমত্তার করতেছে এখন এইগুলিকে এই খেলটা তারা কি করতেছে খেলতেছে আর মুসলমান সাধারণ ভাবতেছে যে এই শত্রুটাকে একটা সত্র যেটা গুলুম করতেছে সবাই দিলে আরেকটা আসলে মনে হবে। পরে দেখতেছে সেটা আবার এই খারাপ হচ্ছে কি শ্রেণী দিয়ে কলকাতি কারা এই বড় শত্রুগুলি আর পুরা পৃথিবীটা যেহেতু বর্তমানে মানে গ্লোবালাইজম মানে একটা গ্রামের মতো তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে কিন্তু বিষয়টা এমন ছিল না এই জন্য ওই বড় শত্রুকে শেষ পর্যন্ত ক্ষমতা তার নির্মূল করা পর্যন্ত স্থানীয় ছোট ছোট শত্রু গুলোকে বড় ধরনের কোন ফাইদা পাওয়ার কি নাই এই জন্যই দেখেন তালেবানরা যখন নাকি একটা রাষ্ট্রের আদলে শাসন পরিচালনা করেছে না তারপরেও তারা কি ঘোষণা দেন খেলাফতের ঘোষণা দেনে। কারণ এই রাষ্ট্রগুলিকে শেষ করে দেওয়ার মতো সত্যি এখনো পৃথিবীতে কি করছে গেছে আর আমেরিকার প্লান ফিল হয়ে যে আফগানিস্তানে কি করবে তারা যদি ট্রেনটাওয়ারে অ্যাটাক না হতো আফগানিস্তানে কি দিয়েছে এবং তাদের একটা প্লান ছিল যে এমন একটা ইসলামী সরিয়ত প্রতিষ্ঠাকারী রাষ্ট্র এটাকে দুনিয়ার মধ্যে আলোর মুখ দেখতে দেওয়া যাবে না দীর্ঘদিন স্থায়ী হতে দেওয়া যাবে না তাহলে মানুষ ইসানে সৌন্দর্য দেখে ফেলবে মানে মুজাহিদরা এতটুকু করেছে আর বাস্তবতা মুজাহিদদের কাছে যে ছিল শেখ ওসামার স্পষ্ট বক্তব্য হইল কি রা আফাহা প্রতিষ্ঠা হয়ে যাওয়া একেবারে সহজারা যাবে শখ কি করেছেন সাজাইছেন এই জন্য সারা পিক দিতে আফগানিস্তানের মধ্যে তো টেনে এনেছে মুখোমুখি যুদ্ধ করার জন্য যে এখানে তাকে আমরা খরণ করে তার রক্তা তাকে আর এই ষোল শার কিতাবটাই উনি লিখেছেন মাঠে মাঠে মাঠে মাঠে তাহলে ভূমিকার মধ্যে তিনি বলেছেন যে আমি স্বস্তির সাথে এমন একটা কিছু রচনা করতে চাইছিলাম কিন্তু যেহেতু স্বস্তির সময় পাই না কিন্তু এরপরে যদি এখন এই মাথে মাঠেই না লেখি পরে হয়তো কি হয়ে যাবে জিনিসগুলো দেওয়া যাবে লেখা হবে না এই জন্য মাথে মাঠে মানে তিনি বাস্তবের শরীর এবং অভিজ্ঞতা দুইটাকে একসাথে করেছেন কিন্তু একটা পড়লেই বোঝা যায় যে শুধু মোকাদ্দিমা পড়লেই যা বোঝা যায় যে তিনি এটাকে চার ভাগে ভাগ করছেন পুরা পৃথিবীর যুদ্ধের ইতিহাস তিনি টেনে এনেছেন অনুপলিঙ্গের যুদ্ধের কৌশলগুলি টেনে এনেছেন ইসলামে যুদ্ধের শরীর এই হাইকিয়তটা উল্লেখ করেছেন এরপরে বর্তমানে বাস্তবতায় যুদ্ধটা কোন কৌশলে হওয়া উচিত সর্বশেষ এই জিনিসটা তিনি কথা পরিষ্কার এই ভাবে জানে যুদ্ধের নকশা আর খারু নামি কি করা যায় না তা না বর্তমান যুগে পাওয়া যাবে ইজনে খালদ অন্যরা অনেক বিষয় আলোচনা করেছেন কিন্তু এই বর্তমানো আলজেরিয়া আলজেরিয়াতে নব্বই যখন নাকি ইসলামিক সালভেশন ফ্রন্ট গণতান্ত্রিক ভাবে তারা চা এরপরে সামরিক যান্তা করতে কি হয়েছে নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে আবার তাদেরকে ক্ষমতায় যেতে কি কারণ হয় না দেওয়া হয় পরে তার আর একশো আসনে যখন দুইশো তিনশো আসনের ফল ঘোষণা হয়ে গেছে দুই তৃতীয়ংশ পাইতে তারা তাহলে পরবর্তীতে একশো আসনে যখন নির্বাচন হবে এরা কি করবো তখন তারা সত্যির কথা হাঁটবে যায় ওরা যেহাড়ি কার্যক্রম শুরু করে এত সফলতা পাইছে যে সরকার পঁচাশি পার্সেন্ট মানুষ খেছিল তাদের পক্ষে ছিল আলজেরিয়ার ইয়াটা এবং সাধারণ জনমানের মধ্যে একটা সেই সুযোগ জানিয়া তারা অনেক অগ্রসর হয়ে গেছিলাম তখন তাদের কাছে কি পাঠাইছে একটা চারজন লোক পাঠাইছে এর প্রদান ছিলেন এবং আরো তিনজনকে বাড়িয়েছেন তাদেরকে এই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য যেন তারা শরীয়তের উত্তুল থেকে বিচ্যুত না হয়ে যায় এরা তো যা হাজাদের মাঠে আছে যা হাদের মাঠে থাকা অবস্থায় দিনই এলেন সব কি করা এর মধ্যে মাছখালিয়ার মানে এটাকে মাছ খালা হিসেবে গ্রহণ করা এগুলিকে মানে সঠিকভাবে জানা তাদের জন্য কঠিনই কঠিন এই জন্য এদেরকে শারীরিক আর এই দুজন আবার ওনাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন চিঠি পাঠিয়েছিলেন সে কখনো পাঠাইছিলেন ওই মাঠের মজাহিদা সময় নিজেদের একেবারে জেহাদি তৎপরতা তারা একেবারে শীর্ষ পর্যায়ে ছিল যেদিকে যায় কি বিজয় এমন একটা অবস্থায় ছিল তো তাদেরকে মুবরকির্দেশনা দিয়েছেন তারা থেকে গুরুত্ব দেয়নি প্রথম দিন যখন তাদেরকে জানাইছে যে আমরা শেখো সময় পক্ষ থেকে আসছি চিঠি তারা চিঠি পড়েনি প্রথম দিন দ্বিতীয় দিন প্রিয় স্মরণ করে দিয়েছে যে আমি চিঠি নিয়ে এসেছিলাম পরে বলছি যে ব্যস্ত আসছি পরে করব ঠিক আছে উনি বলতেছেন যে আসলে ব্যস্ততা দেখিনি বন্ধু বান্ধবদের আলোচনা দেওয়ার পরে মানে এক ধরনের অবজ্ঞার সাথে ফিরাই দিছি আর বলতে কি যে এগুলো হইল বক্তব্যিদি যেন দিচ্ছি হলো যে আমরা হইলাম মাঠের মুজাহিদ রক্ত দিয়া মুজাহিদ মুখোমুখি শত্রুর মুখোমুখি অনেকগুলো কি ভিচ্ছু কি এই গুলো ঠিক করার জন্য ওনারা চেষ্টা করতেছিলেন আতীতুল্লা দিদি আর ওনার সাথে বিষয়ে যে দুইজনকে পাঠাইছিল যে তারা যেন সহিমান হাজির উপর চলে আলজেরিয়া পরবর্তীতে পারছেন যে ওনাদেরকে হয়তো হত্যা করে দিবে কোন সময় কোনো এক ঘনিষ্ঠজন ওনাদেরকে এই জিনিসটা জানাইছে তাদের মধ্যে আলজেরিয়ার মুজাহিদদের মধ্যেই কোনো তাদের প্রতি দরদ রাখে এমন কোন ঘনিষ্ঠ জানা জানাই পরে ওনারা এক রাত্রে পরামর্শ করেছেন রাজি হয়নি এরা যেহেতু শরীরিক নির্দেশনা দিচ্ছিলেন মানুষদের মানে বক্রতা সোজা করে দিতেছিলেন এই জন্য এরা বন্দী হয়েছিলেন পরে ওনারা পালাইয়া চলে আসছে অনেক কষ্ট করে পালাইছেন ঘটনাটা দীর্ঘ সেই সময় আবু মোসাবি যুদ্ধের বাস্তবতা কিন্তু অনেক মুজাহিদর তাদের সেই সময় কার্যক্রম গুলিকে কি করেছে সমর্থন করেছে যেমন আবু কথা দাল ফিলিস্তিন উনি সেই সময় তাদের কার্যক্রম পছন্দ করেছেন সত্যি যে মুজাহিদরা সত্যি আছে পৃথিবীতে দরকার তিনি হয়তো ওনার এই মানে ব্যাপক দূরদর্শিতা তারা উনি হয়তো বুঝতে পারছেন জানা এটা যে ব্রেপ্তারাকারী যেটা চলতেছে এটা এক জায়গায় গিয়ে কি করবে গ্রেপ্তারাকারী কিন্তু চলে গেছি আর হাবিচ আপনারা তো এটা স্পষ্ট বুঝেন যে হক বলের জন্য রফতল ইসলাম একটা জাহেরি জীবক কি বলেছেন কিন্তু শীতালটাও যদি এলেন সারা চলে দেখি অপরিহার্য ভাবে এই মোকাতিল আবদুল্লাহ মহামার একটু স্পষ্ট বক্তব্য যে শীতালী যদি কি সারা হয় এলিন এটা ফাঁসা থাকবে এরা ডাকাত হবে অস্ত্র হাতে মুজাহিদ এলিন নাই ডাকাত তিনি বল আসলে বাস্তবতা এটাই এই যে মানে আমাদের কিছু ভুলের কারণে সূত্র সুযোগ পাইছে সে জেহাদ্দাকে মানে জাহাদ্দাকে ও কি বলতে ফাঁসাদ বলতে সন্ত্রাস বলতে ব্যক্তি এখন আলজেরিয়ার মধ্যে আর কুবুরি করলে কথা হয়ে এই এইভাবে মানে একটার পর একটা একটার পর একটা নিজেরা মিলায়া মিলায়া মাছালা ইস্কর্ষে এমনও ঘটনা ঘটছে যে মুসলিমের মধ্যে তারা করে নামাজ পরে মসজিদের মেধে বসা তখন এই ধরনের গিয়ে মসজিদের জিজ্ঞেস করেছে তোমরা কি ভূত দিয়েছ তারপর তুমি ভুত দিয়েছো সকাল বেলা দেখা মসজিদের পাশে পনেরো বিশটা লাশ করে এই ছিল তাদের কার্যক্রম কেমন মারাত্মক পর্যায়ের বিভিন্ন ধরনের কার্যক্রম মানে জনসাধারণের বিরুদ্ধে যায় এই গুলি করে করে মুজাহিদদের নাম দিয়ে দিতেছে আর মানুষও বিশ্বাস করতেছে কারণ মুজাহিদ তো এই কাম করেই থেকে এমন ভাবে বিচ্ছিন্ন হয়েছে তারা এরপরে তারা বিভিন্ন এই নিয়মের উপর তারা থাকে না তখন তাদের মধ্যে বিভিন্ন টুকরা বিভিন্ন দল বের হয়ে গেছে এক জমাত আর থাকে নাই সর্বশেষ যেই জমাটা মানে ধুকে ধুকে ধুকে ধুকে ছিল সেই জমাতে আমির এবং তার সহযোগী দুইজনে গিয়া এক সেনা ক্যাম্পের মধ্যে নিজেদেরকে সমর্থন হলু এর কারণে শরীর মানে শরীর জ্ঞান না থাকার কারণে এই জাহালতের কারণে একেবারে নগর এই ঘটনা ঘটে গেছে এই অবগত দল ফিলিস তিনি ওদের সমর্থক ছিলেন সেই অবগত ডাল দিয়ে তিনি বাগদাদি খেলাহতির ঘোষণা দেওয়ার পরে এই প্রাথমিক পর্যায়ে পর্যায়ে ছিলেন তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করতেছিলেন দীর্ঘদিন তাদের ব্যাপারে পরবর্তীতে স্পষ্ট হওয়ার পরে সব মুজাহিদ ওলামাহি তাদের ব্যাপারে বক্তব্য প্রকাশ করে প্রথম শ্রেণীতে যেই তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন তার মধ্যে একজনকে অবগত দেওয়া উনি স্পষ্ট এদেরকে বলে দিয়েছেন চিলা বাহলি মিনার হাওয়া যারা হলো সদস্য যারা কি ছিলেন এরা এই সারা পৃথিবীর জেহাদের সবাই দিকটাকে দেখতেন সারা পৃথিবীর ভালোবাসেন জেহাদের কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্ত আছে কেহ মাঠে অনেকদিন কাজ করেছেন তারপরে হয়েছেন এই ধরনের যেহাদের বাস্তবতা তাও বুঝে এবং শরীর তো বুঝে এই ধরনের ওলামা এ সব এই দৌলার বিরুদ্ধে কি দিচ্ছেন কোচা দিচ্ছেন অথচ যেহাদের কিছু নেতাদের জীবনটা কোরবানি কারণে তারা জেলে জেলে কি তাদের এই খেলাফতির ঘোষণা এটা না হ্যাঁ হ্যাঁ তারা ভালো ছিল জেহাদি কার্যক্রমের মধ্যে ছিল কিন্তু যখন তাদের সীমা লঙ্ঘন করে তারা উল্টা খেলাপথের ঘোষণা দিয়ে দিচ্ছে সময় হওয়ার আগে তখন গুলো তারা তাদের এক বিরোধী হয়ে গেছে বিরোধী হয়ে আর যা তা তাদের বিরুদ্ধে বক্তব্য আর পুরা পৃথিবীর মধ্যে গ্রুপ বলি যে এখন তারা কি বানিয়ে গেছে মানে কাফের দুসর। কাফেরদের পক্ষ হইয়া মুজাহিদের বিরোধিতা করতেছে সারা পৃথিবীতে যেন একমাত্র তারা আর সারা পৃথিবীর এই জন্য কাউকে তারা সিমান্ত রাধিনা মাহকামা কোনো মাহকামা তারা মানতে রাধিনা কাউকে সরিয়ে কোনো কমিটি হবে নিরপেক্ষ যারা নিজেদের মধ্যে পারস্পরের দ্বন্দ্বের বিষয়গুলো মিয়াংশা করে দিবে এমন তাদের কাছে কোনো মাহকামা হওয়ার উপযুক্ত করা হয়নি এই জন্য মাস কামা মানতে রাধি না তাদের আমিরকে আমির আনুগত্য বাদ দিয়ে খেলাফত যার মানে তামকিন এই পর্যন্ত কি করে নাই মানে মানে এই পর্যন্ত পৌঁছে নাই তাকে মানা কি করা যায় খেলাফত যারা এর জুম হুল এর অধিকাংশ কি করবে মেনে নিবে যাদের মেনে নেওয়া তারা আম উন্মতের মধ্যে মান্য কি হবে যা এটা আর এইভাবেই কি হয়েছে আবুক রাজন খেলাপাতা হয়েছে উমর রাজনাতো হয়েছে আলী রাজন খেলাপত খেয়েছে এইভাবে হয়েছে আর আবুক রাজন হয়েছিল। যদি দেখে মেনে নানিত অন্য হল্লো আকদারা মেনে নানিত তাহলে ওনারিটা খেয়েছো না খেলাপাতি শিক্ষিত হইতো আল্লাহ স্পষ্ট করেছে পরবর্তীতে অন্যরা মেনে নেওয়ার কারণে খেয়েছেন ফলিত হয়েছে আবু করে রসলমে এটা বলে গেছিলেন যে আমার কাউকে কি করবে না রসুল এটা বলে গেছিলেন এই জন্য রসুল নির্ধারণ করে দেওয়া যানা করে না মানে আর আমি মেয়ে মেনে নেয় রসুল নির্ধারণ করার কোন প্রয়োজন নাই এই জন্য বারবার মনে হচ্ছিল যে রসুল নির্ধারণ করে কি করবেন যাবেন এমন একটা হাদিস পড়লে এমন এক বোঝা যায় না কিন্তু শ্রেষ্ঠ দিন বলছেন কি বরং আল্লা তুমি এমন বলেছেন যে কোন নবী যদি নির্ধারণ করে দেয় কাউকে খলিফা এরপরে আম উম্মত তাকে খলিফ হিসাবে মেনে না নেয় অন্য একজনকে খলিফা হিসাবে মেনে নেয় তাহলে অন্য হবে সরি আর এই যাকে রসুল নির্ধারণ করেছেন সে সবই খলিকা হবে না বিবাহ বিবাহ করে আরেকজনকে তাহলে এখন বিবাহ কার্যক্রম হিসাবে পরিচালনা করতে হবে কার সাথে কিন্তু না করার কারণে সে কি হবে গুণাগার হবে হাসি হবে খেলাফতের বিষয়টা এমনই মেনে নিবে আর বিষয়টা আল্লাহ করতে কি বাধ্য তারা নিজেদের জিম্মান বানায় দেয় কাকে খলিফাকে যে আমাদের পক্ষ থেকে আপনি কি করেন এই দিনটা প্রতিষ্ঠা করেন আমাদের পক্ষ থেকে আপনাকে জিম্মাধারে দিলাম তাহলে ওকিল যে হয় কি তাকে তার ওয়াকালত উকিল বানাইতে হয় না ওকিল অধিকার না দেয় তাহলে সেই ওকিল কি পাবে এখন ওই উন্মত আমি আগ্রহ ইনসা অনুসারে এটা কিনা। কোন আসমানি কোন নির্ধারিত প্যাকেট না যে উমুক হইলো খেলাফত যে যেহেতু উমুক করেছি উমুকে কি হলেছে যোগ্য থাকুক না থাকুক তার সাথে আগ্রহ হোক না হোক এমন না সে যদি ক্ষমতাবান হয়ে যায় দূর করিয়া তাহলে ক্ষমতাবান হওয়াই টা কি জুলুম তার জন্য গুণা এবং যেখানে তার ক্ষমতা যায় নাই সেখান থেকে তাকে প্রতিহত করা এটাও জরুরি কিন্তু যদি সে জোরপূর্বক ক্ষমতাবান হয়ে যায় তার অধীনে যারা এসে গেছে তাদের জন্য সত্যি প্রতিষ্ঠা করিয়া ফেলছে যে এলাকায় সেই এলাকার লোকদের তাকে মেনে নেওয়া কি জরুরি সে যদি পুরান হাদিস মানে শরীরে প্রতিষ্ঠা করে আর যদি কাছের বিরুদ্ধে কি করে যুদ্ধ করে ভাইয়া এই দৌলার বিষয়টা এই ভিতরে যারা আছে তাদের জন্য যুদ্ধ করে সেই যুদ্ধে তাদের সাথে সঠিক হওয়া এটা অবকাশ আছে তাদের বিরুদ্ধে তাদের অধীনে হয়ে যুদ্ধ করার কি আছে অবকাশে এতটুকু তাদের অধীনে এবং তাদের বিরুদ্ধে খেট নানা করা তাদেরকে মেনে শুধু তাদের এই সত্যি এখন এই পুরা উন্নতের জন্য যারা চেষ্টা করতেছে খেলাপথটা আসবে কিভাবে কাফের সত্যিটা শেষ হওয়ার দ্বারা না কাফের দের সত্যি রা কি হওয়ার দ্বারা শেষ হওয়ার দ্বারা কাফেরদের সত্যিটা শেষ করার জন্যই তো উন্নত কি করতেছে ইয়া ফিলিপাইনে কাদেরকে ইন্দোনেশিয়ায় আসে না আলজেরিয়ায় আছে না মোরক আছে না সেই মুসলমানদের হবগুলি কে নষ্ট করে ফেলল আরো তো সারা মুক্তির জন্য প্রতিষ্ঠা করতে। তাদের এখানে বিভিন্ন অঞ্চলের মধ্যে নিজেদের আছে না ইয়মানের মধ্যে আদিয়ানের মধ্যে দীর্ঘদিন ইয়াদের ইয়াদের ছিল না তামকিন ছিল তোমার মধ্যে এখনো তামকিন আছে কাদের আচ্ছা বাঘ তারপরে দীর্ঘদিন তামকিন ছিল কি ছিলেন যে সাড়ে চোদ্দ চোদ্দেই ছিলেন সব কার্যক্রম প্রকাশ্য এরপরে তো সারা খেলাপথে কি জানাই ঘোষণা জান নেই কারণ কি পুরা উন্নত না চালা আর এই খেলাপতির ঘোষণাটা হইলে এটাকে সুরক্ষা করা এবং এ খেলাপথের অধীনের সুরক্ষা দেওয়া কি উন্নত রেখে দিতে পারবে তারা সুরক্ষা দিতে পারবে কারণ কাতের বড় শক্তিরা বিদ্যমানা কাপের বড় শক্তিটা কি যখন আউ খেলাপথের ঘোষণা হয় তখন ইয়া পুরা পৃথিবীর কাপেররা নগদ তৎপর হইয়া আইসা এই খেলাপাত্র ধ্বংস করে দিব এই সম্ভাবনা ছিল না ছিল না ছিল না এই জন্য ওনাদের ওই পড়াশক্তিগুলি থাকার পরও খেলাপদের ঘোষণা কি ছিল কারণ এটা ঠিক রাখতে পারবে এটা যতটুকু পর্যায়ের মানে এলাকার ভিতর খেলাপথে এমনটা পর্যায়ে কি করতে হবে খেলাপথে মানাটাই খেলাপথ দুইটা হওয়া কাম্য না একটা হওয়া যদি হওয়া যায় ভিন্নটা যেমন মোটাকালে ভয়া এটা কাম্য না কিন্তু যদি হওয়া যায় সেটার মা এখন পুরো কি তার সাথে ঘর সংসার করলে প্রত্যেকটা জিনা হবে জোর করে জিনিসটা কি বুঝলাম জোর করে যে সময় নেই তারা সহায়তা করা একটা মেয়ের জোর করে নিতেছে তারা সহায়তা করা কি জরুরি বিবাহ করে বলবে তো বলতে হবে কিন্তু এই বিবাহ করতে নেওয়ার জন্য যদি ফু ভাই আল আউ আউবালি এরপর বক তুল আিরা দ্বিতীয় দমি কি করে দো হত্যা এরপরে খেলাপত্তা হবে মুসলমন্ত্রী মশের মাধ্যমে উমর রাজনীতি ব্যাখ্যা করেছেন কি বলেছেন যে কেউ যদি কাউকে দেয় এবং কেউ যদি নেয় উভয় যেন হত্যর উপযুক্ত না মাসুয়ারাতিনাল মুসলিম যে বায়াত নিয়েছে যার হাতে বায়াত হইতে দুজন হত্যার উপযুক্ত হয়ে গেছে তাদেরকে মানা যাবে না তাদেরকে কি করা যাবে না মানা যাবে না সারা পৃথিবীতে ফেলাফতের অবস্থা রাখার জন্য পরাশক্তিগুলি ধ্বংস করার জন্য মুজাহিদের চেষ্টা করতে এখনই খেলাফত এবং গিয়া ঘোষণা দেওয়া যাবে এই ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এক জায়গায় তামকিন হয়েছে কিছু লোকের এরা এদের মতো আরো তামকিন হওয়া বিভিন্ন জায়গাও কিন্তু আছে ওরাও খেলাপথের জন্য চেষ্টা করতেছে এরা তৈরিরা নিজের অধীনেস্থ লোকদের পরামর্শ নিয়ে খেলাফতের কি দিয়ে পিছিয়ে ঘোষণা দিয়েছে ছেলে ডেকে এমন হলো না যে ব্যক্তিগত ভাবে এখানে এই উজাহ দেখাবে যে আমরাও তো আমাদের এখানে যারা ছিল তাদের মাসুবার কি করেছি খেলাপথের ঘোষণা করেছি কিন্তু এখানে যে লোকগুলো এই লোকগুলো কি সারা উন্মতের আর বাদ হল্লাভ হল্লাগবে বলা হয় যাদেরকে মানে এদেরকে গল্প ফোকায় কারণ মানে সেনাবাহিনীর আমিররা এবং রু আসারা কিবারে তুজ্জার বড় বড় ব্যবসায়ীরা এরা ফাসেক না আদে ফিরেও না মানে যাদের প্রভাব জনগণের ভিতরে কি আছে যারা কোন একটা কি মেনে নিলে স্বাভাবিক্ষ মানুষ থাকে। মেনে নিতে নিয়া এই খেলাফতের ঘোষণা দিচ্ছে সেই লোকগুলি কি আমভাবে চিনে বা তাদের প্রভাব আম উন্মতের উপর এমন ভাবে আছে যে তারা মেনে নিলে সবাই মেনে নিতে কি হয় বাধ্য হয় বাস্তবতা এমন হয়েছে যে সার্বন্মত মেনে নিয়ে পরে শুধু এতটুকু খেলা হত্যা ভিত্তি গুলি তো তাদেরকে মেনে নেওয়া যায় বে গরদ উম্মতের রক্ত ধরাইতেছে এদেরকে যদি প্রস্তয় দেওয়া হয় এদের এই অবৈধ খেলাভতা যদি আমাদের একটা আবেগ অনেকে থাকতে পারে তাহলে এতজন ঘোষণা দিয়েছে সময়ের আগে মেহনা নিলে এদের তো ঘটনাটাই আসছে বিকৃত মেজের কারণে বিকৃত মেজি প্রস্তায় দেওয়া হয়েছে এটা আমার একটা পথা মাস নি বিবাহের দ্বারা উদ্দেশ্য কি সন্তান হও হ্যাঁ সবাই মা বাপ খুশি আত্মীয় স্বজন খুশি দেখি ঘিরে দিচ্ছে বিবাহ করাই দিচ্ছে সন্তান এসে গেছে এখন সবাই তিরস্ত করে তাদেরকে কারণ এরা বলে আমাদের বিবাহ তো করাই সন্তানের জন্য আমরা তো সেই সন্তানটাই তো তাড়াতাড়ি এসে গেছে এখন এই বুঝতে ঠিক আছে না তাদের এই খেলাধারি কি ধর এখন অন্যরা কেন এই খেলাধ মানে না এখন একটা পাগল হয়ে গেছে তোমরা প্রকাশ করেছে উনি বলেছেন যে আমার আশঙ্কা হয় যে না জানি সময়ের পূর্বে খেলাপথের ঘোষণা হয়ে যায় উনি দশ হাজারে মানে দশে কি করেছেন শহীদ হয়েছেন এই খেলাপথের ঘোষণা দিয়েছে তেরোতে আর মুসলমানদের মধ্যে অনেকটা সৃষ্টি হয়ে যায় আমাদের এই দেশে ইংরেজরা যখন কি করতেছিল মানে হুকুমত করতেছিল না সেই সময় কিন্তু সারা পৃথিবীর মধ্যে কমিউনিজম একটা বিপ্লব চলতেছিল বিপ্লব সফল হয়েছে সেটা আমাদের এই অঞ্চলের লোক বলে করেনি কারণ যুদ্ধের সুরত হলো আমাদের কথা একটা হল মুখোমুখি যুদ্ধ আর একটু মুখোমুখিযুদ্ধের জন্য উভয় পক্ষের মধ্যে সত্যি একটা ভাষণ থাকবে একটা যুদ্ধ গোষ্ঠী কেমন যুদ্ধ করবে এটা তো মুখোমুখি যুদ্ধ তারা পারবে না এই জন্য যুদ্ধের কষ্টটা হলো গেরিলা যুদ্ধ হ্যাঁ রসুলের ছাড়া এখানে বিষয়টা হলো তিনি উল্লেখ করছেন তিনি বারোটা বারোটার মধ্যে উনি বলছেন যে চার ধরনের গেরিলা যুদ্ধ ব্যর্থ আর আট ধরনের গেরিলা যুদ্ধ কি সফল এই যে মাউসী তোমে অন্য অন্যরা যে সফল হয়েছে এই সফল গেরিলা যুদ্ধের ইয়াগুলি কি করে নিয়ম দ্বারা নিয়ম নিয়মও মানছে এবং নিয়ম তারা কিছু প্রবর্তন করে গেছে তাদের দ্বারা প্রতিষ্ঠা উনি অনেক উদাহরণ তো এনেছেন আসলে বর্তমান পৃথিবীতে মুসলমানদের আসলে অবস্থানটা হলো তাদের গেরিলা পর্যায়ে এখন যদি মুখোমুখি যায় তাহলে তারা কি খাবে এই উনি কি যুদ্ধে গেছেন ইংরেজদের বিরুদ্ধে একসাথে একটু তিনশো তিনশো জন করে গেছে আল্লাহ রাবলাটা সৃষ্টি করছেন দারুল আসবাব কৌশল না ঢোকাটা তো মানে যেখানে কৌশল স্বাভাবিক কৌশলটা এমন পর্যায়ে যেটা দেখতে দৃষ্টি কত হবে সেই কৌশলটাও সেখানে অবলম্বনীয় আর যেটা দৃষ্টি কত না বুদ্ধিমত্তার সাথে যদি ওই কৌশলগুলি আরো কত বেশি গুরুত্বপূর্ণ হবে সেগুলি আরো কি পরিমান গুরুত্ব পাবে এই কৌশলগুলো বাদ দিয়া যদি আল্লাহর পাল্টাই ফেলতে পারবে যেন মুসলমান হইলে এক সাজ পারেনি হ্যাঁ পারেনি কারণ তারা ওই অবস্থাটা গ্রহণ করেন সেই মানসিকতা আমাদের ঠান্ডার হ্যাঁ হয়তো চেষ্টা করেছেন সর্বশেষ কি যাওয়ার অতটুকু সুযোগ হয়তো পান নাই কিন্তু এই ছিল এবং ওনারা যুদ্ধের মাঠ থেকে আইসাই কি পাচ্ছেন এখানে উনারা গিরিলা পদ্ধতিটার দিকে যাওয়ার জন্যই দারুল করেছেন ওনারা বুঝছেন মুখোমুখি মুখোমুখি যুদ্ধ করে বুঝছেন যে বর্তমান আর মুখোমুখি যুদ্ধ আমাদের সম্ভব না আমাদের গিরিলা পদ্ধতিতে যেতে হবে আর গেরিলা পদ্ধতির জন্য জনগণ প্রয়োজন আর এই জনগণের ভিতরে দুইটা ওনারা জেহাদি চেতনা ছাড়াইবেন এই জন্যই দারুল নন্দবন এই জন্য ভিতরে এটা ছিল এলাইকালী মতন কিন্তু আমরা সুবিধাটাকে গ্রহণ করে আসলে বাদ যুদ্ধটা কিসের মতো মাছ আর পানির মতো কিসের মত উনি গিরিলা যুদ্ধের জন্য স্থান হিসাবে স্থান উল্লেখ করেছেন একটা হইলো মরুভূমি আরেকটা হইলো কি পাহাড়ি ভূমি আরেকটা হলো বনভূমি আরেকটা হইলো শহর এই মরুভূমির বলেছেন যে এখানে কোনো গ্রীলা যুদ্ধ কেন কারণ এখানে আমার শত্রুর সাথে আসলে কি যুদ্ধ যখন আমি করবো তার সাথে আমার ভারসাম্য হইতে হবে মুখোমুখি ভারসাম্য না এই দিনটা আমি গির অবস্থানে এখানেও আমার তার সাথে সাহিত্য হবে কিন্তু তাকে আমার পর্যায়ে নিয়ে আসতে হবে মরুভূমির মধ্যে যদি কার্য সহক চালাই সত্যগাশি কি কি আছে বিমান হামলার ব্যবস্থা আছে ভারী যানবাহন দেয়া আক্রমণ করা কি আছে ব্যবস্থা আছে মরুভূমির মধ্যে না বালির মধ্যে চালাতে পারবে না এটা অসুবিধা কিন্তু বিমান হামলা করতে পারবে এটা তার জন্য সহজ প্রশ্ন শিখতে পারবে না পাহাড়ি ভূমির মধ্যে ট্যাঙ্ক নিয়ে যেতে পারবে না কিন্তু বিমান হামলা এখানেও পারবে কিন্তু মরভূমির মত না এখানে লুকানোর কিছু কি আছে জায়গা আছে পাহাড়ি ভূমির মধ্যে জেরিলা যুদ্ধ করলে এটা কি মরভূমিতে সম্ভবই না আর যদি বনভূমি হয় তাহলে এটা সহজ দেখি আরো সহজ কারণ এখানে সত্য কি হবে না বিমান হামলা হবে না কারণ নিচে দেখাইতে যায় কোথায় আন্তর্জাতিক ভালো ঠিক মতো বনভূমির মধ্যে গণবন্ধন হবে তাদের ভারী অস্ত্রী আর পদাত্রহন গ্রস্ত্র মধ্যে এদের কাছে সত্যি চেয়ে গেলেন যখন এই মুখোমুখি দিচ্ছি সেখানে বাসাম এই এই যুদ্ধটা সবচেয়ে সহজে কিন্তু সবচেয়ে কঠিন কি করা শহরে যুদ্ধকে দাঁড় করা এবং এটা সবচেয়ে সফল সবচেয়ে সফল এবং সবচেয়ে কঠিন এটার জন্য অপরিহার্য হইল এটাই বলতেছিলাম যে উনি বলেছেন যে এটা হলো জনগণ হইল গেরিলাদের জন্য কি নগরের যুদ্ধের ব্যাপারে নগর যুদ্ধের গেরিলারা জনগণ হইল গেরিলাদের জন্য পানি মা। পানির মধ্যে শক্তিশালী পানির থেকে বেরিয়ে দুর্বল এই জন্য করতে। জনগণ থেকে বিচ্ছিন্ন এখান থেকে তার খাদ্য সংগ্রহ হবে এখানে তার শক্তি এখানে তার লালন পালন এখানে তার বিচার এইজন্য জন্য এটাকে নিজের আপন হবে এটা যে বিগড়াবেছে কোনো ক্ষেত্রে আর আল কায়দার মুজাহিদদের সাথে কখন ধরবে কোন শত্রুর সাথে কি অবস্থান নিবে সেই বিষয়গুলো বিশ্লেষণ আছে শত্রুকে একসাথে ধরা এটা কোনো তোমাকে বরং শত্রুকে একসাথে ধরে নেই ইহুদীদের সাথে যুদ্ধ শুরু করে যে সময় যুদ্ধ করতেন কেন আবু করে না সহ্যই করলেন না বের কে উঠাম তোমার নিয়ে কি করবে অত দূর জায়গা থাকবে শব্দটা কি কথা কত বলবো আফগানিওয়ালা দেরা মাদার গুলি করে নাই ভাঙ্গেন রসন মক্কায় যতদিন তো সে দাবাত দিয়েছেন সরাসরি মতিগুলি রে ভাঙ্গেন এদেরছেন এমন রেমায়ত আছে কিন্তু সবগুলি রে ভাঙ্গার জন্য কোন মানে শেয়ার গুলি তাদের এটা কিন্তু শেয়ার প্রত্যেকেরই সে বাতিল হোক আর হক হোক শেয়ারটার উপর আঘাত লাগলে তার উপর এমন একটা আঘাত এসে মানে চিন্তা করার ক্ষমতায় থাকেন এই মানুষ শিয়াগুলো কাছে ঠিক আছে কিন্তু সিয়াদেরকে সরাসরি আঘাত কি করতেছিল যদি তারা আঘাত না করে অনেক সূত্র যতক্ষণ আমাকে আঘাত না করছে আমি আঘাত করার দরকার নাই মূর্ত সেনাবাহিনী গুলো আমাকে এখন আঘাত করতেছে না আঘাত করার কি নাই দরকার নেই আমাকে আঘাত করতেছে না কারণ আমার তো আরো একটি নগদ আঘাতকারী সূত্রই আমি সামনেতে পারছি না এখন আরো সূত্র বারবেন আমি আমার এই সূত্রের সাথে তারা এই স্ট্র্যাটেজি নিয়ে বুদ্ধিমত্তার সাথে কাজ করতেছে সেটা করতেছে এখানে ইয়াতে আফগানিস্তানে মাঝার ভাঙে না কেন এদের দেয় তাদের কাছে অনেক মাঝার ভাঙছে ঠিকই শিয়াদের মাঝার ভাঙার কারণে শিয়ারা উত্তেজিত হয়ে গেছে এটা তাদের শিয়ারের মতো তাদের কল্যাণে দিলে কি হয়েছে আমেরিকার সাথে সাথে মানে আমেরিকার কি আমেরিকা ভাগ্য গেছিল সে আমেরিকা আবার সিয়াদের পক্ষ হয়ে আসা শুধু আক্রমণকারী শূত্র এদেরকে আপ্রতির করাই ক্ষতের কাম্য কিন্তু ইচ্ছা করে শত্রু বানো ইচ্ছা করে তাদের ধর্মীয় এই জন্য অন্য অন্যরা যে তোমরা আমি না হত্যা করো না তাদের ধর্মা এদেরকে তারা মন্ত্র ঘেরা যাও বিগড়ে যাওয়া সঠিক মান হাজে না থাকে সবাই শত্রু বানাই বলতে পারে কি ব্যাপারে উল্টা এখন বুঝাইছে তোমার আশ্রয় ইরাকেনা সিরিয়া এখন তো ইরাক আর সিরিয়া সীমান্ত বাংলা ভরস আর সীমান্ত যদি না বাংলা তাহলে এটা কাপের পদ্ধতি মানা হয়ে গেল না আর এইটা তো এই কৌশলগত একটা অবস্থানের কি সীমান্ত মানে সারা পৃথিবীদের যুদ্ধ করতেছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে রস ক্রম পর্যন্ত যখন নাকি ফাতে মাক্কার সময় মুহাজিদের পতাকা একজনের হাতে দিচ্ছে আনসারদের পতাকা কি করছে মানে আনসারদের একজনের হাতে দিতে মহাজেদদের পতাকা মহাজেদদের একজনের হাতে দিতে এবং হবে খ্রিস্টেন পরবর্তী যুদ্ধ গুলির মধ্যে মুসলমানরা যুদ্ধ করছে কাজ যুদ্ধের ব্যাপারে যতটুকু ইতিহাস আমরা জানি প্রত্যেক কবিতা রবি আলাদা একদিক দিয়া তমিম আলাদা আশার কি আলাদা কারণ এখন বলতেছে এখন তারা বলতেছে কি যে আমাদের যদি শত্রুর আক্রমণ করে মুসলমানদের ক্ষতিগ্রস্ত করে আমাদের বদনামী ওঠার এই জন্য আমরা জানি আর যদি বিক্ষিপ্ত থাকত ওই ধরনের একটা ইয়ে আসতো না ঐধনের একটা হানি চেতন আসতো না দিনের জন্যই এই জিনিসটা রক্ষা করা এটা ছিল একটা রাজনৈতিক কি ব্যবস্থা তারা যেটা বলতেছিলাম তারা ইরানের মধ্যে তীরের ক্ষেত্রে দিচ্ছে তাদের ইরাকের মধ্যে তাদের অধ্যসিত এলাকার মধ্যে মাদারের ক্ষেত্রে দিচ্ছে পরে যখন নাকি অন্যরা প্রশ্ন করছে তাদেরকে টুইটারের মধ্যে তাদের উপর এই যে তোমরা আরেকজন অঞ্চলের মধ্যে মাজার রক্ষা দিয়ে দিলা কত মাজার বাংলা খোলা মাংস মাজার বাংলা না তুরস্ক ইয়া দিচ্ছে হুঁশিয়ারি যদি এই মাজার ভাঙলা তাহলে আমরা তোদের বিরুদ্ধে সমানে কি করবো ঘোষণা দিয়ে নেন মাজার। এই তুরস্কের ভয়ে এই মাজার এরপরে একজনের জবাব দিচ্ছে যেমন নাকি একবার বলে কি যে আমরা কখনোই ছিল না এটা অস্বীকার করে দিয়েছে পরে যখন অনেক মুজাহিদ শাহে এই শাহাদত দিয়েছেন যে না তাদের কি ছিল সরের এই ছিল এবং তাদের পক্ষ থেকে চিঠিও গেছে যে হ্যাঁ আমাদের উপর তোমাদের সরিয়ে এই এই বিষয়গুলি যখন স্পষ্ট হয়ে তখন কি বলছে তখন তারা বলছে যে না যে আমাদের শরীর থাকলে হ আমির থাকলেও আমাদের আল্লাহর হুকুম আমিরের হুকুমের চেয়ে বেশি কি মোকাদ্দমের হুকুম ভাঙতেছি স্পষ্ট করে বক্তব্য দিতে যে হ্যাঁ আমাদের আমির হুকুম করছে একটা কিন্তু আমরা আল্লাহর হুকুম বুঝতেছি আরেকটা খালেক এটা যে এখন মাখলুকের আনুকট করা যাবে না খালেকের কি তাহলে বোঝা গেলে আলো কর্তাটা ছিল কিন্তু খালেকের হুকুমটাকে তারা বুঝতেছে এই এক আমির কথা বলার প্রয়োজন পড়ে কি না এটা না জানা এটা এখন মুখে মোনাজাত দাঁড়ায় দাঁড়ায় মনাজ করতে আসে একজনের ছবি হিসাব করতাম এই হইলো হ্যাঁ নিজেদের উপরে যেমন পরে ইয়া ছিল যে আগে পতনটা কার হবে আমেরিকার কি হবে যে আমেরিকা যেন কি আমেরিকা নিজের ফুল সের ভিতরে যেন কে যায় ভিকা যায় সারা পৃথিবীর থেকে অর্থনৈতিক সামরিক ভাবে যেন তার হাতটাও বাঙ্গা হয়ে যায় এই যে নাম জানিস মধ্যে তাদের না নামে একটা দিতে আমরা মুদাহিদার শক্তিশালী হয়ে যাও তুমালি হয়ে যাও মালিতে হয়ে যাও পিউনি যাও এই জন্য রবিউল আবিরে শাহাখি দিচ্ছেন উৎসাহিত করেছেন রবিউল রে আরব বসন্ত যেটা আরবের মধ্যে যে শাসকদের বিরুদ্ধে এই মুজাহিদরা বিপ্লবীদের সাথে মিশে তারপরে নিজেদের শক্তিটাকে সুন্দর করে নিয়ে ওই সময় কেউই বুঝতে পারে যে হালকায়দার এই দেশে ভিতরে দিয়ে শক্তি ছেলে খেয়ে দিয়েছে এর এক পর্যন্ত কিন্তু দেশের হালকায়দার সরব উপস্থিতি ছিল না কিন্তু বিপ্লবের পরে দেখা যায় বিপ্লব শেষ হয়েছে সবাই বিপ্লব করেছে দেখা যায় গান চালেছেন ক্ষমতাবান শক্তিশালী গুরু বললেন কোনটা এই কৌশলটা গ্রহণ করে জায়গায় জায়গায় এই গির কৌশলটা আগে মারি তারপরে গাদ্দ বিনালি রে সরম এমন যদি করতো তারা এই শক্তিশালী অবস্থানটা তাইতো সেই সময় মানে ঐক্যবদ্ধ বড় শক্তিপথীটা এটার মোকাবেলায় সবার সাথে মিলে মিশে তারা কি করেছেন অগ্রস্ত হয়েছেন তারা পৃথিবীর মধ্যে সেনাবাহিনীর বয়েন্ট দেখছেন তারা কিন্তু প্রত্যেকে না তালু মুসলিমিন হবে এখন এই মুস্তি মুস্তিরে এইভাবে দাওয়াত দেওয়ার কারণে বলতেছে মুস্তিরে দাওয়াত দিয়ে উনি কি হয়ে গেছে গা মান হাত থেকে বিক্ষিত হয়ে গেছে আহ্বানটা পাচ্ছেন কত সুন্দর একটা দাওয়াত না যে মূর্তি যে ওদের সাথে এরপরে উনি স্পষ্ট সূর্য বলছে যে এইগুলি ছেড়ে দিয়ে যদি তুমি কি করো উনি শরীর প্রতিষ্ঠা করো পরিপূর্ণ ভাবে খালেসবে তাহলে তুমি উন্নতের একদিন কি হবে বাতাল হবে এই দাওয়াত টাকে তারা মান মানুষ থেকে একটা কাপের দিতে গেলাকলারে কি করেন কাফের কানে আজিমের রুম পেয়েছি একটা সম্মান দেখেছে না কাপের সম্মানের তাজিমের দ্বারা কুকুরের তাজমের নবদা রসুন পেয়েছি এর সারি জিরা বক্তব্য সর নেই জেহাদের নাম না কারণ থেকে গেছে নাম নিল কা আজিম ওর রুম তুলো আবার আজিম কইল সম মিত্রতা চাইলো না তুমি আহ্বান করতে চার ঐক্যবদ্ধ পয়েন্ট আসছে মিডিল কাফেরবদ্ধার হয় কি আয়া তো কি দাবি জানাই কালী মতন জানাচ্ছে না এই গেটার একটা স্বভাব ছিল ইতিহাসের মধ্যে যে অল্প সংখ্যক মানুষ নিয়ে তারা তাড়াতাড়ি খেলা পাতার করে দাও এই যে আবু হামজা আবু হামজা হাজারামঞ্চলের মধ্যে সে একটা মানে ক্ষমতা প্রতিষ্ঠা করছে একজনের প্রতিষ্ঠা করে গ্রুপ যেটা ছিল বাচ্চার মধ্যে চিঠি লিখছে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি ঘোষণা দিয়া দেন আপনার যে কখন মৃত্যু হয়ে আপনি বলতে পারেন না এই জিনিসটা আপনি প্রতিষ্ঠা করে দিতে পারেন একটা মধ্যে তার একটু ক্ষমতা হয়েছে খেলাপাতার ঘোষণা দিয়ে দিচ্ছে মক্কের উপর ক্ষমতা মক্করাস মক্কর গভর্নর তারা নিজে হজের কার্যক্রম পরিচালনা করছে আমরা কোরআন প্রতিষ্ঠা করবো জিনা করবে সে কাছে এই ধরনের দিয়ে নিয়ে জিনা করলে তাদের কি এই ঘোষণা দিয়ে আসছে তারা কি মনে করে আমি উন্মুক্ত মনে করেন জাহালত তাহালত এখানে তাদের কাছে না ওই জন্য অতটা কুকুরি কিংবা করল জাহালত তারপরে হাতা অনেক তাভিল অনেক কিছু ঠিক অবকাশ থাকে একটা বদিনের সাথে বদতাবিনের সাথে করে না তাবিল করে খারাপিন কিন্তু যেহেতু আমি কি বলা হয় না কাজের বলা হয় আমি মুসলমানদেরকে তারা কাকি সত্য কথা কম আপনি উনুক আলেন যে নাকি উনুক গণতন্ত্রী রে কাফের মনে না তারা আপনার কাছের মনে করেন এই আমি আপনার কাছে মনে করি অমুক গণতন্ত্রী আলেমের অলমে কি মনে করেন সেই আলেমা আপনি কাঠের মনে করেন পুকুরি ফেসেলা এই দুর্বল অবস্থায় এখন কি আমরা সবল অবস্থায় না দুর্বল অবস্থা কি অবস্থায় এইখানে খেলাফতের এটা তো একটা কৌশল যে ওরা যেন কিনা হয়ে যায় একটি না হয়ে যায় বা এতটুকু যদি খেলাফত হইয়া যাওয়া হয়তো তাহলে তো একটি বেশি ক্ষমতা মূল্যবান খেলাফত আমরা নাম শুনেছি না এরা ছয় কি করছে খেলাপথে ওসমানিয়া মানে ওসমানীরা রাজত্ব শুরু করে দিচ্ছে কত হিজড়িতে সপ্তম মানে ছয়শ হিজড়ি পরে সপ্তম এরা নবম হিজড়িতে গিয়া কি দিচ্ছে নবম শতাব্দীতে গিয়ে তারা কি ঘোষণা দিচ্ছে খেলাপথের ঘোষণা মানে তিনশো বৎসর তাদের বাদশাহী চলার তিনশো বৎসর পরে তারা খেলাপথের ঘোষণা অতচ এর আগে মানে এর আগে নিরঙ্কুশ শক্তিশালীটা হয়েছে তারা পৃথিবী তাদেরকে দেখে এখন কি করে কাঁপে ভয় পায় মুসলমানদের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী নাই তখন কে খেলাপথার ঘোষণা দেয় এই সমস্ত এটা তো একটা হাকিকত খেলাপত্তা এটা শুধু একটা আলফাজ না যে ঘোষণা দিয়ে দিলেই কি হয়ে যাবে বাস্তব হয়ে যাবে যে কি করতে পারে যার ট কি না লেব লাগাইলিফান কিন্তু তারা মনে করছে কি মাসের মাথায় এত গ্রীন সে বাচ্চা হইলো কয় মাসে বাচ্চা তো খুব প্রিয় বাচ্চার আব্বু ডাক্তার আমেরিকা মারি খেয়া যাক আমেরিকা কোথাও মাতবুরি করার তার সুযোগ মাতবুরি করার সাহায্য হার এরপরে সুমালিয়াতে একটা এমারা আফগানিস্তানে একটা এমারা তারপরে চিচীনে একটা এমারা ফিলিপাইনে একটা মারা ইরাক একটা মারা লিবিয়াতে একটা মারা যখন এমন দশ বিশ টাই মারা সত্যি সালে মারা হয়ে গেলো সবাই মিললে মস্তরা গেলি ভাবান এরপরে এই খনি সারে মোকাবেলা কে আছে আফগানিস্তানে চোদ্দ বছর যুদ্ধ করে আমেরিকা গেল আফগানিস্তানের কিছু করালাম নিজেই রাখতে হইলো যখন নাকি আফগানিস্তানের ব্যাপারে তারপরে খেলাফা ঘোষণা ঘোষণা এবং খেলাফতালা মিনহাদি নবো এই রেখা দিত কিন্তু সেই জায়গাটার মধ্যে এই নবকটা খেলাফতার ঘোষণা দিয়ে সেই অবস্থানটা আসার মধ্যে আরো করে দিল মানে সেই জিনিসটাকে আরো ধরে সরায় আর দই হয়তো আবার কি হবে জমবে কিন্তু এই দুধ দ্বারে তো কি বসুন এর আগে লাগা দিয়ে দিল এটা না না দই পুরা কি হলে জমাট বন্ধ আগে লাগা দিয়ে দিল এই মারতে একটা বালুশিল একটা মানে হজা লাস নয় এই জন্য প্রবীণ বা গলামাই কারাম মুজাহিদ পথে যারা আছে জানিয়েছে আর এরা কি না এই খেলাপথর উৎসাহিত করছিলাম যা জবটা বর্তমানে উনি তো এটা দিচ্ছেন না যদিও অনেক কথা বলতেছেন না এখন খেলা পাতা মানে না আগে খেলাপাতার লেগে খুব উৎসাহ দেখা আমরা আসলে কি বিষয়টা এমন মানে আজমও যদি ধরেন তারা একেবারে আজমের যে মানা এবং আছে এই ধরনের বিশাল গোষ্ঠী তাদের কি পক্ষে না সাওয়াদে আজম উন্মতের মধ্যে তাদের স্মরণ করতে বলা হয়েছে না হকনু সরণ দিয়ে হকনু সরনের আলমে দেখি থাকবে বাদ দিলাম গণতন্ত্রী দিলাম বাদ দিলাম সৌদি সরকার তারপর পাকিস্তানি সরকার এদের উন্মত না ওদের উন্মতো ওই দিলে বাদ দিলাম যেগুলি উন্মতের ভিতরে তোরা করতে রাজি দুই দিন আগে তারা অস্বীকার আর এই জাহাজের মধ্যে মুজাহিদরা অক্যবদ্ধ ছিল না সতস্কুত ঐক্যবদ্ধ যদিও তিনি ঐক্যবদ্ধ ছিল না সবখানে ক্ষমতা ছিল না কিন্তু সতস্পূর রেজা আন সবাই তার উপর ছিল না খেলাপাতিরা দিয়ে দেখতে হবে তামকিনের দ্বারা হয় রেজার দ্বারাও কি হয় মূল্য এবং তামকিনের দ্বারা নাকি তাদের এই জন্য আবু মনজিরার সামস্কৃতিতে উনি মানে উনি খলিফা ছিলেন মানে হাকি কি আবু মনজিরার সাম্পৃতি উনি বলছেন মা খলিফা কে ছিলেন দা এবং উনারই তো অধিকায়দা যে সিদ্ধান্তটা দিচ্ছে সেই সিদ্ধান্ত সকলেই আনছে বরং যুদ্ধটা তো আলকায়দারই আল কৌশলগত কারণে তারা ঘোষণা দিচ্ছে এখানে আলকায়দা নামে কিছু থাকবে না তারা অতিরিক্ত মধ্যে যেন কোন মানে এর বিরুদ্ধে লুপ তৈর করতে না পারে লুপ তৈরি করতে না পারে কারণ আলকায় দাঁড়ায় পৃথিবীতে জঙ্গি হিসেবে বর্ণা রাখে তো এখানে যুদ্ধটা হবে যে দেশীয় যুদ্ধ এলাকার মানুষ দাঁড়ায় গেছে আমেরিকার তারা এই সব বিভিন্ন গ্রুপ গুলোর সাথে মিলে তারা আসাদ কে হটাবে আল কায়দা নিজেদের অস্তিত্ব আসাদ হতানোর পর্যন্ত প্রকাশ করবে কারণ আসাদের দ্বারাই তারা নির্যাতিত আবার আল নাম আসলে পুরো পরাশক্তিগুলি খেলা শুরু করবে সব লোক মানে এখন ওদের আমরা অন্য কোন দ্বন্দ্ব কি করব না যারা বল এই চুক্তি দেন এখানে থাকুক জৈতুল হোর আহারুসাম ঠাকুর বিভিন্ন মানহাজ বিকৃত লোকগুলো সমস্যা আছে কোন এক সাথে কি হওয়া একমত হওয়া বরং ওই যে তারা যাকে মুক্ত লিডার বলে জামাল হ্যাঁ কার্যক্রমের সহায়তার কি আছে মানে বাস্তবতা আছে এটাই বলছে যে যে আমরা আকি দিক দিয়ে তাদের সাথে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আকিদা মানে জেহাদি আকিদের দিক দিয়ে আমরা সাথে মিলেছি গণতান্ত্রিক ওরা কি জাইসুল হোটটা কি গণতান্ত্রিক এবং আমেরিকা তাদেরকে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এবার এরা ওই দেশীয় রাষ্ট্রীয় মানে জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এদের মানুষকে ঠাকুর খাই মানুষের কাছে আমরা আমি গ্রহণ করতেছি কিন্তু সে আমার এবং তার কারণে শত্রুদের মুক্ত হয়ে গেছে এবং যু লহরের সাথে সরাসরি যুদ্ধ হয়েছে কার দৌলাল কার দৌলাল মানে ইরাকি দেশ যেসু লহরের সাথে সরাসরি যুদ্ধ হয়েছে এখন সেইসুন্দর যুদ্ধ না করে যদি আসাদ করতো তার বিরুদ্ধে আছে তো এই জন্য তারা কি যাই হোক মুরতার পাড়ায় ইয়া পড়ি না কিন্তু এখন মুরতারদের আমি মারতে চেয়েছি তারা আরেকজনে কি করতেছে মারতেছে আমি তারে মারতে জিতেছি এলাম আমি তারা মারতে জিতে ওজন আগুন নিবে বুঝে ঘরে আগুন লাগবে মারণ কে আছে হ্যাঁ মারণের কে নতুন বউ কি শাশুড়ি গাড়িতে ঢুকতেছে শাশুড়ি দেখে বিখারি দিতে কি গো ভিক্ষা পাইছ ক না দিছে কে ও না দে আর কি হঠানোর এত দিন না আমার অথচ কুকুর ও যদি সহায়তা করে সাথে চুক্তি করতে যে মোদিনের উপর আক্রমণ হইলে আমরা দুপ মিলে কি করবো প্রতিহত করব এটা বলে নাই এবং রসুল সরাসরি ইহুদিদেরকে আহ্বান করে নাই যে আহজাব আমাদেরকে ঘিরে ফেলছে তোমরা যুদ্ধে আমাদের সাথে একটা হ্যাঁ ইহুদি যারা নাকি মুসলমানদের গ্রহণ করব এটাই স্বাভাবিক এখন আমি শরৎ শত্রুকে একসাথে মারবরি না এই কৌশলগুলি গ্রহণ করে যারা অগ্রাসরাই স্বভাব হবে এবং সর্বশেষ মদনী হর্বের বিষয়ী হর্বটা সাজানো ধার করানো কঠিন কিন্তু কু তো পারে না হাজির চন্দ্র দিদিটা আছে যে তারা ইয়া সুযুনা মিনার দিনে সুরুজা শাহ মে দিন থেকে বের হয়ে যাবে তারা তীর যেমন নাকি নিক্ষিপ্ত জন্তু থেকে কি হয়ে যায় বের হয়ে যায় কেমনভাবে বের হয়ে যায় যে তার তীরের আগার ফলার মধ্যে সুক্ষ ধার যে অংশটা লোহাটা এদের মধ্যে দেখা হবে কোন রক্ত লাগে না তীরের গায়ের মধ্যে দেখা হবে কোনো রক্ত লাগে না তীরের পরের মধ্যে দেখা হবে কোনো রক্ত লাগে পরবর্তীক্ষণের অংশ দেখা হবে কোন রক্ত লাগে অথচ এটা তার হয়ে যাবে মানে নারী ঘুরি ময়লা আবর্জনা রক্ত এইগুলি কিন্তু কিচ্ছু লাগে না এরকম দিনের মধ্যে ডুববে এবং সিদ্ধান্ত ইহা কুহা দুহ মা সলা শিয়ামাহু মা শিয়ামি অন্যাকুম মা আমি একটা কিছু মানুষের বুঝে একটা কিছু হয় হওয়ার মত করতে হবে করার মত করতে হবে দেখার মত করতে হবে খেলাপথের জন্য চেষ্টা করতেছি এটা চলবে না খেলাপথ ঘোষণা দিতে হবে মানুষে বুঝতে হবে আমরা একটা কিছু শত্রু মারতে হবে এমন ভাবে সংসদ পাবে সবাইকে দেখায় আমাদের প্রকাশ পাইতে হবে মাসছে তাদের যাদেরকে নিচে একজনের আরেকজন জিজ্ঞাসা করতেছে মানে যারা একসাথে জমা ছিল একটা একটা জেরা নিচে আছে তো সর্দারের জিজ্ঞাসা সর্দার আমাদের একটা একটা জায়গায় নিচে আছে এদিকে কি করতেছে আয়না দেখি রে করে সর্দারে ধ্বংস দিছে বুঝস না মানে এর দ্বারাও তুই বুঝতে পারতেছ না কি করতেছে অর্থাৎ তারা ভু জি কিন্তু দেখায় মারেনি দেখায় এই সমস্ততা এই নির্মমতা দেখায় নাই নির্দায় এবং এদেরকেও অতিরিক্ত বিধগ্রস্ত বিধিগ্রস্ত করেনি হ্যাঁ মারতে হবে এটা মারতে হবে তাদেরকে প্রকাশ করছেন নিজে এই গুলো করে তারা মানুষদেরকে ভিতর মধ্যে ঢেলে দিচ্ছে শত্রুর শক্তিশালী করে যাচ্ছে থাকার মেজাজ নাই এটা দেখলে এটার প্রতি ঝাঁপাই করে এটাই হয়েছে আর এটা তাদের একটা দেয় মানে আর বাজবিচারের প্রয়োজন পায় না এই কিন্তু দেখেন মুদে বড় বড় সাইড দেখে আবু খালেদার শরীরে কি করছে তারা হত্যা করেছে অথচ যিনি সাইফ উসলামার দরবুল জেহাদ শেখ উসলামা এই অন্যান্য দেহ মানে জেহাদের সেই দিক কি তাকে আবু সুরি যিনি বলছেন যে আমার ভালো লাগতো এবং বেশি এটা নির্ভরযোগ্য সেই একজনের লোকের আবু খালেদা তাকে তারা শহীদ করতেন এবং শহীদ করে এখন আবু খালেদা সুরীর লোকের আমগুলো দিচ্ছে পরবর্তী সময় বিভিন্ন একটা মানে ওনাকে মারণের একটা বৈধতা এইভাবে প্রকাশ করতে চাই ওই দিন শুনাইলো একদম যে চির গুলো সবগুলো চলতেছিল আমেরিকার কাছে সবগুলো চলতেছিল সবগুলি চিরিত যেতেছিল আমেরিকার দিকে যেতেছিল আগে যে মুজাহিদ গুলি এই মুজাহিদ সবগুলি কি আমেরিকার দিকেছিল আসাদের দিকেছিল তাদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিছুগুলি তাদের দিকে ফিরে চাইতেছে আর বাকিগুলি আমেরিকার দিকে ফিরিয়ে দিতেছে ইয়ুল ইসলাম ওয়াদাউনাহ আহসানের কাজটা হচ্ছে না যে মূর্তি পুজারীদেরকে ভাগ দিয়ে মুসলমানদেরকে তারা পরস্পরের আর তারা মোটাদ করবো তাদেরকে নির্মাণ করবো তাদের দালিনিস ঘোষণা শুরু না করার অর্থ কি আছে তাদের বাস্তবিদি কি করছে আবার এদের বাস্তবী হত্যা করা শুরু করে দিয়েছে কি করল কেন্সার যেটা হয়ে গেছে